আলহামদুলিল্লাহ ওসালাতাম আজ মোহাম্মদি ওয়া ওয়া আবাদ আপনি কল্পনা করছেন আপনি জান্নাতের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখছেন এবং আপনার সাথে রয়েছেন আপনার স্ত্রী ইতিমধ্যে আমরা বিভিন্ন স্থানের বর্ণনা দিয়েছি এবং সাথে সাথে এটাও আপনাকে স্মরণ করে দিতে চাই এই জান্নাতে যা কিছু আপনি দেখছেন সব আপনার নিজের সম্পত্তি আপনি অন্য কারো সম্পত্তির কোনো স্থানে দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে আসেনি।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 তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পানপাত্রে পাত্রে রূপালি পাত্রে পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করে দেবে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 প্রথমে আপনি রুপার বাগানটিতে গেলেন এবং গিয়ে দেখলেন সেখানকার গাছপালা গাছের পাতা সাজানো চেয়ার টেবিল থালাবাসন বাসন এবং বাগান সংলগ্ন বাগানবাড়ি প্রাসাদ বাগান বাড়ি ভাবে অন্য বাগানটিতে গিয়ে আপনি দেখলেন সেখানে সবকিছু খাঁটি সোনার তৈরি তখন হয়তো আপনি আপনার স্ত্রীর সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন কথা বলছেন এবং তখন আপনার স্ত্রী হয়তো আপনাকে বলছে যে দেখো আহ স্বর্ণের বাগানটা তুমি আমাকে দিয়ে দাও আর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 বরং এই দুটির এক অপূর্ব সমন্বয় যা শুধুমাত্র জান্নাতই লাভ করা সম্ভব সহিবুখারিতে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আর সেখানে দুইটি উদ্যান থাকবে এই দুটির সকল পাত্র এবং অভ্যন্তরের সকল জিনিস রৌপ্য নির্মিত হবে আরও দুটি উদ্যান থাকবে এ দুটির সকল পাত্র এবং সমুদয় জিনিস স্বর্ণের হবে জান্নাতি লোকেরা আদন জান্নাতে তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে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 কোনো একটি বিষয়ে আপনি হয়তো দুইটি ভিন্ন বর্ণনা পেয়েছেন এবং কোন বর্ণনাটি সঠিক সেটা আপনি জানতে চান সরাসরি আপনি রাসুল্লাহ সাল্লামের সাথে কথা বলে জানতে পারেন তার সাথে যত খুশি আপনি সময় কাটাতে পারবেন এবং যেহেতু আপনি তারই উম্মার একজন সদস্য কেন তিনি আপনাকে সময় দেবেন না আপনি জানতে চাইতে পারেন বদর যুদ্ধের অনুভূতি মক্কা বিজয় করার পর রাসুল্লাহামের অনুভূতি এবং মিরাজের ঘটনা সবকিছুই আপনি জানতে পারেন আপনি হয়তো ইচ্ছা করলেন আপনি মৌসালামের সাথে সময় কাটাবেন তার সময়ে দুনিয়া কেমন ছিল ফের আইনের সম্পর্কে জানতে চান জানতে পারবেন যদি আপনি চান আদম আলাহি ইসালামের সাথে সাক্ষাৎ করবেন তাকে জিজ্ঞাসা করবেন যে যখন তিনি প্রথম মানুষ হিসেবে এসেছিলেন কিভাবে এই সব কিছুর সাথে কিভাবে মানসভ্যতা তৈরি হলো পৃথিবী সেই সময়ে কেমন ছিল ইত্যাদি আপনি তার সাথে কথা বলে দিয়ে পারেন এবং জান্নাতিদের এই ধরনের সামাজিক জীবন আলাপচারিতা পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করা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 আল্লাহু ভাঙা বলছেন লয় ফি হম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 ইবনে কাসির রহমা উল্লাহ এই আয়াতের তাসিরে উল্লেখ করেছেন আবু উমামা রু তিনি বলেন প্রবেশ করার তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই ধরনের অনুভূতিগুলো দূর করে দেবেন থেকে বর্ণিত একটি হাদিস আমরা জানি রাসুদুল্লা স্লাম বলেছেন মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থলে অবস্থিত একটি সেতু একটি পুলের উপর ব্রিজের উপর আটক করা হবে এবং দুনিয়াতে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 জাহান্নামীদের কথোপকথন জান্নাতবাসীরা পৃথিবীতে তাদের অবিশ্বাসী সাথীদের অবস্থা দেখতে পাবে। যারা জান্নাতে যাবে তাদের বিভিন্ন বিভিন্ন পরিস্থিতিতে কারণে এমন কিছু সাথী বা বন্ধু ছিল যারা শেষ পর্যন্ত জাহান্নামে চলে যাবে এবং এই সমস্ত সাথীরা তারা হয়তো পরকালে বিশ্বাস করত না পরকালের বিষয়টি পরকালের দিবন এই বিষয়টি তাদের মধ্যে একটি হাসি তামাশা উদ্রেক করত যখন এই ব্যক্তিটি সে বিশ্বাসী মুসলিম যখন সে জান্নাতে চলে আসলো তখন তার পৃথিবীর সেই অবিশ্বাসী সঙ্গীসদের কথা মনে পড়ে যাবে এবং সে বলবে একজন বন্ধু ছিল কিন্তু বিশ্বাস জান্নাত জাহান নাম বলে এই বিষয়গুলোতে সে বিশ্বাস করতো না তার এখন কি অবস্থা কোথায় আছে সে তখন সেই মুসলিম ব্যক্তিটি আল্লাহ সুফতালা তাকে তার সেই অবিশ্বাসী কাফিরদের অবস্থা দেখাবেন এবং এই প্রসঙ্গে আল্লাহ সুফ্ন বলেন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 তুম্পল পলা হর পপলা হর হুফিস জল তিন কি উদীন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 এই আয়ের থেকে আমরা দেখতে পৃথিবীর আমাদের কর্মস্থল পড়াশোনা কিংবা সফরসঙ্গী ইত্যাদি সূত্রে যে সকল সঙ্গী সাথী যাদের সাথে আমরা পরিচিত হই যাদের সাথে আমরা উঠা বসা করি তাদের মধ্যে অনেকে আছে যারা অবিশ্বাসী গুফার তাদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা উচিত যেমন এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি জান্নাতি ব্যক্তিটি বলে উঠবে তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে এবং কোরআনের এই কথা কত শক্তি। দুনিয়াতে আমরা যখন একজন মানুষের সাথে উঠা করি চলাফেরা করি তার বিশ্বাসের কারণে তার মানসিকতার কারণে এগুলো আমাদেরকে প্রভাবিত করে এবং এ কারণে যখন আমরা কাফিরদের সাথে যারা পরকালে বিশ্বাস করে না এই ধরনের ব্যক্তিদের সাথে উঠাবসা করি তাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের আকিদা বিশ্বাস তারা দূষিত করে দেয় কারণ একজন মানুষ তার বন্ধুর স্বভাব চরিত্র দ্বারা প্রভাবিত হয় রাসুসাম বলেছেন যে কার সাথে বন্ধুত্ব করছ সেটা যাচাই করে নেবে কারণ মানুষ তার বন্ধু ধর্ম দ্বারা প্রভাবিত এই আয়ের থেকে আমরা দেখতে পাচ্ছি যখন মুসলিম ব্যক্তিটি সে জান্নাতে চলে আসলো এবং জান্নাত থেকে আল্লাহআ সেই দুনিয়ার অবিশ্বাসী সাথী তার পরিণামটি দেখালেন এই দৃশ্য জান্নাতি ব্যক্তিটিকে প্রশান্তি দিবে। কারণ সে বুঝতে পারবে যে আল্লাহ মহাম্ম কত ভয়াবহ শাস্তি আজাব এবং যখন একটি পরিস্থিতি থেকে তাকে মুক্তি দিয়েছেন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 আল্লাহেন অসং কেব যদন অং কেবজদ মদন রু নজতু মদ রব্বু কুম হপ কুম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 ইন রং কল ইং উল ইন গোল ও মিনু হাসি শল্যউম্লী নো মিন কু গো হল ইহিউ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 বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে কাফেররা যা করত তার প্রতিফল পেয়েছে তো অবিশ্বাসীরা দুনিয়াতে মুসলিমদের প্রতি বিশ্বাসীদের প্রতি যা কিছু করেছে তার চূড়ান্ত প্রতিফল সেদিন দেওয়া হবে এবং মুসলিমরা সিংহাসনে হেলান দিয়ে বসে এই দৃশ্য দেখতে থাকবে আদাল বলছেন কাফেররা যা করতো তার প্রতিফল পেয়েছে তো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 নিঃশ্বাস নেওয়ার মতো সম্পূর্ণ বিনা প্রচেষ্টায় প্রাকৃতিকভাবে একটি বিষয় এবং এটাই হচ্ছে ইবাদতের একমাত্র মাধ্যম এবং এটা ছাড়া অন্যান্য সমস্ত কর্মকাণ্ডই তেমনাতিদের হচ্ছে অবকাশ যাপনের মতো তেমনতে একজন ব্যক্তি যা চায় সে তাই পাবে উদাহরণস্বরূপ সই বুখারীর একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি রাসুদুল্লাহ এক কথা মানে একবার কথা বলছিলেন এবং সেখানে একজন গ্রাম্য বেদুইন উপস্থিত ছিল াম বলছিলেন যে একজন মানুষ জাননাতে গিয়ে আল্লাহ আমি চাষাবাদ করতে চাই কাজ করতে চাই বলবেন। তোমার আবশ্যকীয় সমূহ কি তোমার কাছে নেই সে ব্যক্তিটি দিবে হ্যাঁ তবে আমি কৃষি কাজ করতে চাই তাই সেই ব্যাপারে খুব তাড়াহুড়া করে বীজ বোপন করবে জাননাতে যখন বীজ বপন করবে চোখের পলক ফেরানোর আগেই সেখানে ফসল অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পাবে ফসল কর্তন করা হবে এবং এই ফসল পাহাড়ের মতো স্তূপিকৃত হয়ে যাবে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 এ কারণেই আমরা দেখতে পাচ্ছি জান্নাতে একজন ব্যক্তি সবকিছু পাওয়ার পরও আলোসবাকে বলছেন তোমার আবশ্যকীয় দ্রব্য সময় কাছে নেই সে বলছে হ্যাঁ তবে আমি কৃষিকাজ করতে চাই মূলত এই কাজটি করা এটা হচ্ছে তার তৃপ্তির একটি মাধ্যমে সে তার কাজকে ভালোবাসে যেহেতু এটা তাকে আনন্দ দেয় সেই কারণে জাননাতে সে আনন্দ লাভ করতে যাবে জাননাতে গিয়েও সে কাজ ছাড়া থাকতে পারবে না সেখানে গিয়েও সে কৃষিকাজ চাষাবাদ করতে যাবে এবং আলসু মহানতলা সেখানে তাকে চাষাবাদ করতে দিবেন পাহাড় পরিমাণ ফসল দিবেন এবং আদম সন্তান অর্থাৎ মানুষের কখনো সন্তুষ্ট না হওয়ার প্রবণতা এটাও আমরা দেখতে পাচ্ছি থেকে জানতে এবং এটা শুনে সেই বেদুইন গ্রাম্য লোকটি গ্রাম্য আরব বেদিন লোকটি খুবই অবাক হয়েছিল এবং সে বলেছিল যে বেদুইনরা যা যাবরের মতো জীবনযাপন করে তারা কৃষিকাজ করে না পশুপালন করে জীবিকা নির্বাহ করে অপর দিকে মদিনার ব্যক্তিরা তারা কৃষি কাজ করেন এবং সেই কারণে সেই বেদিনী লোকটি বলেছিল যে এই লোকটি হয়তো কুরাইশ হবে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 এবং আমাকে এমন কিছু জান করেছেন যা তিনি আর কাউকে দেননি সুতরাং জান্নাতে সর্বশেষ প্রবেশকারী ব্যক্তিটিও তাকেও এত বেশি দেওয়া হবে যার ফলে সে মনে করবে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় দেওয়া হয়েছে যদিও সে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি জান্নাতের নিম্নতম স্তরে রয়েছে এবং মূলত প্রত্যেকের মধ্যে জান্নাতে অবস্থানকারী সবার মধ্যে এই ধরনের পরিতৃপ্তিবোধ এবং কৃতজ্ঞতা বোধ এর কারণে ফলশ্রুতিতে তারা আর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 যেটা আমরা অনেক বড় বড় শহরে দেখতে পাই সিটি সেন্টার বা ডাউন টাউনের মতো এলাকা যেখানে মানুষের একত্রিত হয় আনন্দ এবং উল্লাস করার জন্য মুসলিম শরীফের হাদিসে রাসুল্লাহ সাল্লা বলেছেন যে জান্নাতে একটি সুখ বা বাজার বা মার্কেট প্লেস রয়েছে এবং আনাস থেকে বর্ণিত তিনি সেই হাদিসটিতে রাসুল্লাহ সাল্লা বলেছেন যে জান্নাতবাসীরা উক্ত সুখ বা বাজার বা মার্কেট প্লেসে প্রতি জুমার দিনে একত্রিত হবে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 জান্নাতিদের জন্য এই মুহূর্ত সবচেয়ে আনন্দের সর্বোত্তম মুহূর্ত এবং বিপরীতভাবে জাহান্ন সর্বনিকৃষ্ট কেননা এর মাধ্যমে জান্নাতবাসীরা যেভাবে বুঝতে পারছে যে এই আনন্দময় জীবনের আর কোন শেষ নেই অনন্তকাল তারা এই আনন্দ করবেন ঠিক তেমনিভাবে জাহান্নামীরা বুঝতে পারছে এই কষ্টের আর কোন পরিসমাপ্তি নেই তাদের আর কোন আশা নেই কুরআনে বলেছেন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 তখন আমাদের মনটা আনন্দে ভরে উঠে একই ভাবে জানতে যখন আমরা জানতে যে আল্লাহ আমাদের না। বর্ণিত আহ নবী সাল্লাম বলেছেন যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ মহাম বলবেন তোমাদেরকে আরো কিছু বাড়িয়ে দেই এমন কিছু কি তোমরা চাও তারা বলবে জান্নাতবাসীরা বলবে যে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি অর্থাৎ তারা যেন বলতে চাইবেন যে এর থেকেও বেশি আর কি হতে পারে আমাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ জানাতে প্রবেশ করিয়েছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন অতপর আল্লাহ সুহাম তাল্লাহ তার নিজের চেহারা থেকে পর্দা উঠিয়ে আল্লাহ সুফতাল পবিত্র চেহারাকে উন্মুক্ত করবেন তখন জান্নীদের অনুভূতি হবে আমাদের যা কিছু দেওয়া হয়েছে তার সব কিছুর থেকে আল্লাহ সুবহান এই দর্শন আল্লাহ সুহান এটাই সর্বাধিক প্রিয় এই কথা বলার পর আসল উল্লাহ সাল্লাহাম আল্লা সুবহান সেই বাণীটি যেখানে আল্লাহ বলেন للذين أحسنوا للذين أحسن الحسنى ودياده للذين أحسنوا الحسنى ودياده ولا يرحق وجوههم قتر ولا بي ولا يرهق وجوههم قتر ولا ذلله ولا يرهق وجوههم قتر ولا ذلله هم فيها خالدون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 তিনি আল্লাহ মোহাম্মদার সাথে কথা বলে সন্তুষ্ট হতে পারলেনা তিনি বললেন আল্লাহ এই ব্যাপারটিতে আরো আগ্রহ প্রকাশ করলে আল্লাহ মোহাম্মদ তখন তাকে বললেন তুমি সেই পাহাড়টির দিকে তাকিয়ে দেখো যদি সেটা স্থানে দাঁড়িয়ে থাকতে পারে তখন আমি তোমাকে আমার চেহারা প্রকাশ করবো অতপুর আল্লাহ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 তুলনা করলে দুনিয়া মানুষটি হবে যেন একজন দুর্বল অক্ষম ব্যক্তি একজন জান্নাতি ব্যক্তির জন্য এটা অনেক বড় একটি মর্যাদা যে আলোচন তাদের তাদেরকে এমনভাবে সৃষ্টি করবেন তারা আলোসু মোহামতাল্লার চেহারাকে দেখতে সক্ষম হবে এবং এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় করে একটি বিষয় এবং জান্নাতের নিম্ন স্তরে যারা বাসিন্দা থাকবেন তারা আলোচন মহামতালাকে সপ্তাহে একবার দেখতে পারবেন এবং এটা হবে জুমার দিনে সালাতুল জুমা এটা হচ্ছে সেই সময় জুমা একটি বিশেষ দিন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 কিন্তু যখনই তারা জাননাতে প্রবেশ করবে তাদের অতীতের সমস্ত হিসাব নিকাশ চুকে যাবে আল্লাহ আল্লাহ তাদেরকে নিয়ে সন্তুষ্ট সুতরাং তাদেরকে যখন জাহান্ন বলে সম্বোধন করা হচ্ছে ডাকা হচ্ছে সেটা মূলত তাদেরকে অপমান করার জন্য নয় বরং হচ্ছে পরস্পরকে চেনার জন্য পরিচয় করার জন্য বলেছেন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 তারপর বলা হবে হে জান্নাত এদের উপর পানি বর্ষণ বরষণ করতপর তারা এমনভাবে তরতাজা ঘাসের মতো সজীব হয়ে উঠবে যেভাবে প্রবহমান স্রোতের ধারে বীজ হয়ে ওঠে সুতরাং এই হাদিসে যাদের কথা বলা হচ্ছে তারা হচ্ছে সেই সমস্ত বিশ্বাসী মুসলিম যারা নিজেদের গুনাহের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করবে এবং জাহান নামে শাস্তি ভোগ করার পর জাহান নামের সেই তীব্র আগুনে পুরে কয়লার মতো হয়ে যাওয়ার পর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 তখন তাদেরকে সিজা করার অনুমতি দেয়া হবে সাথে সাথে সবাই সিজদায় যাবে কেউ অবশিষ্ট থাকবে না কিন্তু যারা আত্মরক্ষামূলক অথবা লোক দেখানোর জন্য সিজদা করত। তারা করতে চাইলে তাদের মেরুদণ্ডের হার শক্ত হয়ে মতো হয়ে যাবে ফলে তারা সিজরা করতে চাইলে পিছন দিকে চিত হয়ে পড়ে যাবে অতঃ পর সিজদায় অবনত লোক মাথা তুলে প্রথমবার আল্লাহকে যে আকৃতিতে দেখেছিল ঠিক সেই আকৃতিতেই দেখতে পাবে তিনি বলবেন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 এবারেও তারা বহু সংখ্যক লোককে বের করে নিয়ে আসবেন এবং ফিরে এসে বলবেন হে আমাদের রব সামান্য ইমানের অধিকারী আর একজন লোককে আমরা জাহান্ন অবশিষ্ট রেখে আসিনি হাদিসের বর্ণনাকারী আবু আল খুল্লাহ আনহু তিনি বলেন যদি তোমরা আমার এই কথা বিশ্বাস না করো তবে আল্লাহর এই বাণীটি পরে দেখো যেখানে আল্লাহ সামলা বলছেন নিশ্চয় আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গও আটকে রাখেন না আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সব দান করেন্লা সু কারো উপর এক বিন্দু পরিমাণে জুলুম করেন না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 সিজিদ্দার চিহ্ন দ্বারা কারণ জাহান নামের আগুন আদম সন্তানের সবকিছুকে পুড়িয়ে ফেলবে শুধুমাত্র সিজিদ্দার চিহ্নগুলো ব্যতীত সুতরাং এই মানবের সবকিছু পুড়ে যাবে জাহান্নামের আগুন সবকিছুকে পুরিয়ে ফেলবে শুধুমাত্র সিজিদ্দার স্থানগুলো ছাড়া এর মধ্যে একটি বড় বিশেষ ইঙ্গিত রয়েছে কেউ যদি সলাত আদায় না করে তাহলে তার শরীরে কিভাবে সিজদার চিহ্ন থাকতে পারে ফেরেস্তারা কি করে থাকে জাহান্নামের আগুনের মধ্যে খুঁজে বের করবেন সুতরাং এখানে ইঙ্গিত রয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই চিহ্নের মাধ্যমেই সিজদার চিহ্নের মাধ্যমেই তাদেরকে বোঝা এবং জাহান্ন থেকে ফেরেস্তারা বের করে নিয়ে আসবেন এখানে যেমন উল্লেখ করেছেন রাস্লা সাল্লাম লাহাই যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসা হবে কিন্তু এটাও প্রকারান্তরে উল্লেখ করেছেন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 যেন আমরা সরাসরি জাননাতে প্রবেশ করতে পারি জাহান নামের আগুন এক মুহূর্ত পরিমাণ সহ্য করার ক্ষমতা আমাদের কারণে আমরা যদি এই দুনিয়ার আগুনে এক মুহূর্ত পরিমাণ সময় নিজের আঙ্গুল না রাখতে পারি দুনিয়ার আগুনে তাহলে কিভাবে আমরা সেই জাহান্নামের ভয়াবহ আগুনে সারা শরীর রাখতে চাই বছরের পর বছর যুগের পর যুগ আমরা জান্নাতে সুখ সমৃদ্ধি এবং জাহান নামের এক কঠোর শাস্তির কথা আমরা জানি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 ব্যাপারটা কেমন হবে আপনারা একবার চিন্তা করে দেখুন আমরা অনন্তকাল বেঁচে থাকব আমাদের মধ্যে কোনো রকম দুঃখ কষ্ট হতাশা থাকবে না আমরা যা চাইব জান্নাতে তাই পাব এবং এই দুনিয়ার সকল প্রকার আনন্দ উত্তেজনা গুরুত্ব হারিয়ে ফেলবে যেন এগুলো কিছুই নয় কাজে আসুন আমরা সময় থাকতে সচেতন হই জেগে উঠি বুহারিতে বর্ণিত একটি হাতিসে উল্লেখ করা হয়েছে আলহ সুহাম তাল্লা যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন তিনি জিব্রাহল আলাহ ইসলামকে পরিদর্শন করতে পাঠিয়ে দিলেন দেখে আসো জান্নাত এবং জাহান্ন দেখে আস ইব্রাহিদ আল্লাহ তিনি জান্নাত এবং কেমন জাহান্ন দেখতে গেলেন যখন তিনি জান্নাতের বিভিন্ন সামগ্রী ভোগ বিলাসের বস্তু উপভোগ আনন্দ ইত্যাদি দেখলেন দেখে সে বললেন তিনি আলো মহাতালের কাছে রিপোর্ট প্রকাশ করলেন আপনার ইজ্জতের গসংম যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে শুনবে সেই তাতে প্রবেশের ইচ্ছা করবে অর্থাৎ তিনি যেন যে ইয়া আল্লাহ আমি বুঝতে পারছি না কি করে একজন মানুষ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 এবং এত কিছু দেওয়ার পরেও আমরা কেউ নিশ্চিত বলতে পারব না আমরা জান্নাতে প্রবেশ করব কিনা রাসুল্লাহ যে সেখানে যেতে হলে আমাদেরকে অনেক বাধা করতে হবে। সহি এবং মুসলিমে বর্ণিত রয়েছে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন জাহান্নাম সব ধরনের কামনা বাসনা কুপ্রবৃত্তি এবং লালসা দ্বারা পরিবেষ্টিত এবং জান্নাত হচ্ছে সব ধরনের অপছন্দনীয়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 এবং তিনি আরো বলেছিলেন আমি তো এমন কোন কারণও দেখছি না যে একজন মানুষ জাহান্নাম না সম্পর্কে জানবে কিন্তু সেখান থেকে বেঁচে থাকতে পারবে না অর্থাৎ ইব্রাহীল সালামের কাছে তার কমন সেন্সের কারণে তার কাছে এই বিষয়টা এরকম মনে হয়েছে যে সবাই জান্নাতে যাওয়ার জন্য যা যা করণীয় লাগবে সেগুলো করবেই এবং অবশেষে সবাই তো জান্নাতই চলে যাবে কেউ জাহান্নামে যাবে না কিন্তু এরপর আল্লাহ মোহামতাল্লাহ ইব্রাহীল আলাহিস্লামকে পুনরায় জান্নাত এবং না জাহান্নাম পরিদর্শন করে আসার নির্দেশ দিলেন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 কারণ আমরা জানি জাহান নামের বাসিন্দাদের তুলনায় জান্নাতের বাসিন্দাদের সংখ্যা অনেক কম এক হাজারে একজন ব্যক্তি জান্নাত লাভ করবে বাকিরা জাহান নামে পথিত হবে আল্লাহ মোহাম্ম কুরআনে বলেছেন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 অধিকাংশ মানুষ যারা জান্নাত লাভ করবেন তারা হচ্ছেন দরিদ্র বিনয়ী ব্যক্তি দরিদ্র ব্যক্তিরা সাধারণত বিনয়ী হয়ে থাকেন কারণ তাদের এমন কোনো সম্পত্তি বা এমন কিছু থাকে না যেটা তাকে করতে পারে পথপুষ্ট করতে পারে সে কারণে তারা সৎকর্মের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকেন এই জন্য আমরা দেখতে পাচ্ছি জান্নাতের জনসংখ্যার অধিকাংশ আসন তারা দখল করে রাখবেন এবং এই হাদিস্টির অর্থ কখনোই এটা নয়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 তবে সেটাই তাদেরকে পথভুষ্ট করে দিত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য কি উত্তম সেটা তিনি ভালো জানেন